আসসালামুকুমতারক আলহামদুলিল্লাহ নবীনা আম্মা বাদ। সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা ইমাম নবাবী রহমা প্রণীত রিয়াধুলসলহিন কিতাব থেকে তার সাথে আমরা আলোচনা শুনে আসছি আজকে আমরা যে বিষয় নিয়ে যে অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হলো কোরআন তেলাওয়াতের ফজিলত এবং কোরআনের বিশেষ বিশেষ কিছু সুরা এবং আয়াত সম্পর্কে নবী করিম শাহ সালাম যে ফজিলত বর্ণনা করেছেন এ বিষয়ে আমরা ইতিমধ্যেই কিছু আলোচনা শুনেছি বাকি আলোচনা আজকের দর্শে আমাদের সামনে আসবে ইনশা আল্লাহ তালা আমরা পূর্বে শুনেছি যে সুরায় ফতেহাকে বলা হয়েছে যে সবচাইতে সম্পন্ন সুরা এবং সুরায় এখলাস কুলহল্লাহকে বলা হয়েছে এটা এক তৃতীয়াংশ কোরআনের সমতুল্য এবং কুল আউদিন ফালাক এবং কুল আউদুই আব্বিন নাস আল্লাহ নবী আসাল্লাম এটাকে মাউ ওয়াজাতাইন বলেছে এবং সকল ধরনের জিন এবং মানুষের হাসাদ হিংসা তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য তিনি এটা ঝাড়ফুঁক হিসাবে এটা পড়তেন এবং আমরা এটাও শুনেছি যে তাবার আকালাদি বিয়াদি হিল মুুল্ক এই সুরাটি মানুষের জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে এবং আমরা এটাও পড়েছি যে যে যদি কোনো ব্যক্তি সুরায় বাকারার শেষ দুই আয়াত রাত্রে শোয়ার পূর্বে কেউ যদি পড়ে তাহলে তাকে আল্লাহ তালা সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাপক হেফাজত করবেন এবং এটাও শুনেছি যে আল্লাহ নবী সালাম বলেছেন যে তোমরা তোমাদের বাড়িকে কবর স্থান বানায়ও না এই জন্য নবী করিম সাহা ওনার যেটা অভ্যাস ছিল সেটা হলেই যে উনি ফরজিদে পড়তেন আর বাকি সকল সুন্নত আল্লাহ নাই বলছেন যে আমার মুর্জিদে সলাত আদায় করা মুর্শিদে নবিত নামাজ পড়া অন্যান্য মুসিদে নামাজ পড়া চাইতে এক হাজারের অধিক সবাবি মসজিদের নবাব যেটা মুদিনার মসজিদ তাহলে সেই মসজিদে এত সওয়াব কিন্তু তারপরেও এই স্বভাবটি ফরজের ক্ষেত্রে তিনি ওনার হুজরাই আয়সার ঘরে তিনি সেখানে সুনুদ নফল পড়তেন ফরজের জন্য আসতেন ফরজ পরেই আবার চলে যেতেন সেখানে সুনুদ পরতেন তাহলে বাড়িতে যদি সুনদ নফল পড়া হয় তাহলে বাড়িতেও বরকত হয় এবং সেই বাড়িতে ছোট বাচ্চারা যারা আছে আরও যারা অন্যান্য সদস্য আছে তারাও আপনার সলাদ দেখে আপনার কাছ থেকে সলাদটা শিখে নেবে তারা বাচ্চারা যদি দেখে যে আমার আব্বা নিয়মিতভাবে সলাচ আদায় করে তো বাচ্চাও না সলাদ শিখবে ছোটো বাচ্চা আপনার পাশে দাঁড়াবে আপনি যেরকম লুঘু করতেন সেও করবে আপনি যেরকম সেজদাগ করতেন সেও করছে এখন আমরা কি বাড়িতে সলাদ পড়তে চাই না আর যারা বাড়িতে পড়ছে তারা বাড়িতেই পড়ে মর্জিদে যায় না তোমাদের বাড়িকে কবরস্থান বানায়নার অর্থ হলে এই যে কবরে সলাদ আদায় করা যায় না যেই মসজিদের ভিতরে কবর রাখা আছে তাই সেটা জারি হোক না কেন ওই মসজিদের সলাতাদাই করা ঠিক না সলাতাদাই করা ঠিক না এমন কি মসজিদের নববী যেটা মদিনায় যেটা মসজিদ যদি এখন মসজিদের এরিয়ের ভিতরে কবরের অংশটা ঢুকে গেছে এর কারণটা হলো এই যে ওনার এন্তেকালের পর ওনাকে যখন কবর দেওয়ার বিষয়টি যখন মুসলমানদের সামনে যখন এই বিষয়টা যখন উপস্থাপন করা হলো যে ওনাকে দাফন কোথায় করা হবে তখন বিভিন্ন রকম পরামর্শ আসলো তো এ বিষয়ে সিদ্ধান্ত আসলো যে আল্লাহ নবী ইসালাম বলেছেন প্রত্যেক নবী যেই জায়গায় ইন্তেকাল করেন তাকে ওই জায়গায় দাফন করতে হয় তো উনি কোথায় ইন্তেকাল করেছেন আয়সার জাল্লাহ তানাহা বলেন যে ওনার মৃত্যুর শেষ মুহূর্তে ওনার মাথাটা আমার রানের উপর ছিল আমার হুজরাই আমার ঘরে আমার উপর হেলান দিয়ে উনি ছিলেন আর সেই মুহুর্তে ওনার যান চলে যায় এবং ওনাকে দাফল করা হয়েছে ওই আয়সার ঘরেই যে ঘরটি এখনকার মসজিদ তো অনেক বড়ো হয়ে গেছে তখন মসজিদ ছোটো ছিল তো মেম্বার এবং আয়সার ঘর সামান্য ডিস্টেন্স তো সেখানে দাফন করা হয়েছে যেহেতু তোনাকে দাফন করার নিয়ম ওখানেই আর পরবর্তীতে মানুষ যখন বৃদ্ধি হয়েছে তখন মসজিদ বড় হতে গেছে বড় হতে যে ওই জায়গাটি মসজিদের ভিতরে পড়ে গেছে ওটা একটা আলাদা বিষয় কিন্তু অন্য কোথাও অন্য কোনো জায়গায় মসজিদ কবরের সাথে বানানো ঠিক না مرشد ارادہ وان المساجد لله مرسيد اللہر جن فلا تدعو مع الله احدا شکل اللہ سره کار عبادت چلبنا تو نے بول چن جی جی باریتے سورہ بقرہ پڑھا ہے سے باریتے شیطان پلاون کرے تا حال قران بیشی پڑھا درکار باریتے و صلاۃ نفل صلاۃ سنت صلاۃ باریتے بشادہ کرنا درکار وان عبی بن کعب رضی اللہ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم یا ابا المنذر من كتاب الله معك اعظم তার সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আয়াত আগে শুনেছি শ্রেষ্ঠ সুরা কোনটি সুরা ফাতে শ্রেষ্ঠ আয়াত কোনটি কুলত আমি বললাম আল্লাহ আয়তালি ফাজারা বাফি সাদরি আল্লা নব্বীন উনি হাত দিয়ে আমার সিনায় একটু একটা থাবা দিলেন অকাল বললেন ইয়াহ নিকাল এলমু আবাল মঞ্জির আবুল মঞ্জির আল্লা তোর এলিমটাকে বাড়িয়ে দেখ। অর্থাৎ তুমি যেটা বলেছ এটা সত্য এটা সঠিক তো কোরআনের মধ্যে যত আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়তাল কুরসি আর যত সুরা আছে সর্বশ্রেষ্ঠ সুরা হলো সুরাতুল ফাতে হাত আরওয়াহ মুসলিমের ব্যবাদ করেছেন এরপরে হাদিসটি এক লম্বা হাদিসটি শুনুন আবু হরাজ তিনি বললেন রসুলাম আমাকে রমজানের জাকাত জাকাতুল ফিতির জাকাতুল ফিতির সেটাকে হেফাজত দায়িত্ব আমাকে দিয়েছে অনেকগুলো জাকাত জাকাতের মাল তোলা হয়েছে খেজুর জব আল্লাহ নবীর যুগে ফিতের দিতেন যা খাতেন সেটাই টাকা নয় তো সেগুলো জিনিস অনেকগুলো জিনিস জমা হয়েছে তো বলছেন এইগুলিকে হেফাজত করার দায়িত্ব দিয়েছে আমাকে আতানি আতিন বলছে রাত্রিতে এসে একজন ব্যক্তি এসে চুপে চুপে সে ওখান থেকে মাল উঠিয়ে নিয়ে সে তার ঝোলার মধ্যে নিচ্ছে সে তার আচলে জোরে নিচ্ছে আমি তাকে ধরে বসলাম ফাকুলতু কলাম ফাকুল তু করলাম আর ফানাম আমি তো কালদা বসুরের কাছে নিয়ে যাবো তুই একটা আমানতের মাল জাকাতের মাল তুই নিয়ে যেছিস কারণ কি কালা এনে মোহতাজ বলছে ভাই আমি গরিব মানুষ ও হালাই ইয়া আর আমার পরিবারের সংখ্যা অনেক বড় অবি হাজ এতুন আর আমার খুবই প্রয়োজন বাড়িতে সবাই অনাহারে আছে আনহু বলছে তার উপর দয়া আসলো আমার বছর গরিব মানুষ যাই হোক তাকে বললাম খালাস তুই যা আর যেন কোনোদিন আসবি না নিতে আসবি না আসবাহ তু আমি সকালে ফজরের শলাপ পড়তে গেলাম কি। উনি বললেন এই ব্যাপার তাকে ধরেছিলাম ও তো দোহাই দিল যে আমি গরিব মানুষ বাড়িতে আমার খাবার লোকের সংখ্যাও বেশি সেখানে খাবার কিছু নেই তো আমি দয়া করে তাকে ছেড়ে দিলাম কলতু বলছেন ইয়া রসুল্লাহ আমার কাছে তার প্রয়োজনীয় কথা যখন উল্লেখ করলো রাহিম তু হু ফ্লাই তু সাবিহু আমি করে তাকে ছেড়ে দিলাম মিথ্যা বলেছে তবে তোর কাছে আবার আসবে সে মিথ্যা বলেছে সে আবার তোমার কাছে আসবে আল্লাহ নবীলামকে আল্লাহ তালা অনেক কিছু গায়েবী খবর ওনাকে আগে জানিয়ে দিতেন উনি ইচ্ছা করলে যে কোন খবর জানবেন তা নয় আল্লাহ যতটুকু ওনাকে জানাতেন অতটুকু জানতেন فعرفت أنه ساعود لقور رسول الله صلى الله عليه وسلم فارصدته الله نবিযত বলেছেন সে আবার আসবে তো আমারও বিশ্বাস সে আবার আসবে তো আমি সে من الطعام পরদিন আবার আসছে আবার এসে ওরকম মাল সে আচলে করে لا ارفع عنك الى رسول الله صلى الله عليه وسلم আজকে মাপ নেই قال اداني এমন ভাবে কাকুতি মিনতি আমার সামনে করলো যে আমার অন্তরে দয়া আসে গেল আমি আজকে ওকে ছেড়ে দিলাম আবু হরাই তোমার রাত্রির সেই কায়দির অবস্থা কি আসছিল কি বলেছে আর সেভাবে আজকেও তাকে ছেড়ে দিয়েছি তিনি বলেন সে যা বলেছে মিথ্যা বলেছে তবে তোর কাছে আবার আসবে তৃতীয়বার আমি একেবারে প্রতিজ্ঞা করে বলছিলাম দেখি এবার কি হয় একই অবস্থা আল্লাহ সেখান থেকে মাল নেওয়ার চেষ্টা করছে তোকে একবার নয় দুই বার নয় তিন বার ধরলাম আর তিন বারই তুই বললি আসব না আবার আসলি তুই তোর আজকে মাপ নেই আজ তোকে অবশ্যই অবশ্যই তোকে ধরে নিয়ে যাব। নিকটে আপনারা দেখছেন পিস টিভি বাংলা চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা आमी देख शफल जानार देखोन, देखून, आदोर, प्रति मंगलवार सन्धार पांच टुन सम्प्रचारे से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 আলহামদুলিল্লাহ ওসালাত রসুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রসুলের হাদিস আবু আল্লাহ তিনি যে বর্ণনা করেছেন একদিনের ঘটনা সেটা আমরা শুনে আসছিলাম তিনি বললেন যে আমাকে কিছু জাকায়াতের দায়িত্ব দিয়ে বসায় রেখেছিলেন রাত্রি পাহার জন্য তো রাত্রিতে গরিব অসহায়ের মতো একজন ব্যক্তি এসে সেখান থেকে মাল উঠেছে আমি তাকে ধরেছি সে আমার কাছ থেকে কাকুতে মিনতি করে আমার কাছ থেকে চলে গেছে তো একবার দুইবার তিনবার তৃতীয়বার যখন সে এসেছে উঠে আমি তাকে ধরলাম ফকুল তাই বললাম আমি অবশ্যই তোকে কাছে নিয়ে যাবো সাল্লামা রাত আর এটা বলছি তুই বারবার বলিস আসবো এরপর আবার আসছিস ফকআল দানি বলছে আমাকে ছেড়ে দাও কালিমা তিন তবে এর বিনিময়ে আপনাকে কিছু দিব আমি তাহলেই আপনাকে আমি এমন একটি কালেমা কিছু শব্দ কিছু আয়াত আপনাকে শিখে দিচ্ছি এটা যদি আপনি আমার কাছ থেকে নেন আপনার উপকারে আসবে কলতুয়া হন না সেটা কি وكن قال إذا اويت إلى فراشك فقر آيه الكرسي তুমি যখন শুতে আসবে তখন আয়াতুল কুরসি পড়বা فإنه لا يزال عليك من الله حفيظ آيتل كرسي পড়ে যদি শো তাহলে তোমার পাহারা দিতে হবে না আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারা سبحان الله ولا يقربك الشيطان حتى تصبح فالصبح পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে ফাঁকা আল্লাহ সাবি লাহু তো এতবার একটি ভালো কথা যখন সে আমাকে বললো তো এই উপদেশটা তার কাছ থেকে পাওয়ার পর আমি মনে করলাম তর যেমন অস্তাদ হয়ে গেলবে সারা একটা ইলেম শিক্ষা দিল খালাস সেরে দিলাম তাকে ফাহু সকালে ফচর পড়তে গেলাম ফা আলী রসুল আসি রুকাল বা রে হা আবু হরাইরা তোমার সেই কায়দির অবস্থা কি সেখানে আবার আসছিল কি হলো কি বলেছে আর আমি তার কাছ থেকে এটা শিখে তার উপর দয়া করে আমি তাকে ছেড়ে দিলাম কি বলেছে তুমি যখন বিছানায় আসবে শোয়ার পূর্বে তুমি আয়তাল করছি শুরু থেকে তোমার জন্য থাকবে সকাল পর্যন্ত কোন আসবে না তো আল্লাহ বললেন আমা কাকা সে যা তোমাকে বলছে সত্য কথা বলেছে সেটা শয়তান ছিল মানুষের রূপ নিয়ে তোমার কাছে আসতেছিল আর হল বোখারি বোখারি রে আমরা আল্লাহ নবীর এটাও হাদিস শুনেছি যে ব্যক্তি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে না তার খাওয়ার সাথে শয়তান শরীর হয় এবং এটাও শুনেছি আমরা পূর্বের দ্বার্সে যে কোনো ব্যক্তি যদি কোনো বাড়িতে যদি সে বিসমিল্লা বলে না ঢোকে এবং বিসমিল্লা বলে খাওয়া শুরু না করে তাহলে শয়তান তার সাথীদেরকে বলে যে অসুবিধা নেই এই বাড়িতে আমার খাওয়ার ব্যবস্থাও আছে শোয়ার ব্যবস্থাও আছে আর কেউ যদি বিস্মিল্লা বলে খানা খায় বিসমিল্লা বলে শোয় তখন সে বলে দেয় যে আমাদের এখানে খাওয়ার ব্যবস্থাও নেই আল্লাপাক পাঠিয়েছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাদেরকে বলছেন এবং তিনিও নিজের পক্ষ থেকে নয় আল্লাহর পক্ষ থেকে তিনি বলছেন তো এগুলি পাক সেই শয়তানকে মানুষের আকৃতি দিয়ে এরকম একাধিক ঘটনা উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো সময় তুমি দেখতে পাও কোন সময় দেখতে পাও না এজন্য জন্য কোনো কাজে বরকত হয় কোনো কাজে হয় না ঠিক আছে না কোন ব্যক্তি সামান্য বেতন পেয়েও ভালো দিনকাল কাটাই আর কোনো ব্যক্তি অনেক টাকা কামাই করার পরেও দেখে কিছুই নেই বরকত হচ্ছে না তো মূলত সব কিছু আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের বিশ্বাস করতে হবে বাস্তবে সেটা আমরা চোখে দেখতে পাই বা না পাই তিনি বলেন রসুরম বলেছেন যে ব্যক্তি সুরায় কাহাফের দশটি আয়াত মুগস্ত করবে আল্লাহ তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন এবং অন্য রেবাইতে আছে যে সুরায় কাহাফের শেষ অংশ থেকে দশটি আয়াত দাজ্জালের ফেতনা হলো সবচেয়ে বড় ফেতনা আল্লা নী বলছেন আমি এবং আমার পূর্বে যত নবী এবং রসুল এসেছে দাজ্জালের ফেতনা থেকে তার উম্মদেরকে যত বেশি সতর্ক করে দিয়েছেন এত বেশি অন্য কোনো বিষয়ে সতর্ক করে দেন নাই সবচেয়ে বড় ফেতনা হল দাজ্জালের ফেতনা যাকে আল্লাপাক এত বড় ক্ষমতা দিবেন যে সে যে কোন বলবে বৃষ্টি হওয়া বৃষ্টি হবে ফল ধর ফল ধরবে মরে যা মরে যাবে মৃত্যু ব্যক্তি বল ওঠ উঠে যাবে বিরাট বড় ফেতনা তো সেই ফেতনা সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি এবং দাঁতজালটা এতটুকু পার্থক্য দুই আঙ্গুলের মাঝে পার্থক্য এতটুক সেখানে আমরা যেন এটা মনে না করি যে অনেক দেরি আসে কখন আসবে বলা যেতে পারে না তো সুরা কাহা পড়লে পাক আমাকে এসে হেফাজত করবে ইনশা আল্লাহ ওয়ানিবিন আব্বাসমা বাইনামা জিবরিল আলি সালাম কায়দুন আইন্দা নবীলাম সামিয়া না من فوقه فرفع راسه فقال هذا باب من السماء ابن عباس رضي الله تعالى عنه تني بولেন বাইনামা جبريل السلام قاعد عند النبي صلى الله عليه وسلم তিনি বলেন যে السلام এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে বসা ছিলেন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে বসা অবস্থায় ছিলেন نقيدا من فوقه উপর থেকে একটি আওয়াজ শুনতে পেলেন فرفع راسه তিনেরা মাথাটাকে উপরে উঠালেন فقال قالوا هذا باب من السما اصماني درجة رواس فتح اليوم ولم يفتح قط إلا اليوم اي درجة اسكي خلو اتی پورو ب اي درجة ارکنو دين خلاوای نای فنزلت منه ملك اي درجة تحكي اي درجة عبتنه حدش هادا ملك نزل للارض اي فرشتة اللہ پاک دنیای پاتھیا چھن اي فرشتة اتی এই প্রথমবারই এই নাজেল হচ্ছে আর কোনোদিন এরপরে সালাম দিল অকল এবং বললাক হে নবী সালাম আপনি সুসংবাদ গ্রহণ করুন দুইটি নূরের দুইটি আলোর সুসংবাদ গ্রহণ করুন যে দুই নূর এবং আলো আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি এটা আপনার জন্য বিশেষ খাস স্পেশাল এই দুই নূর আলো আপনাকে দেওয়া হল সেটা কি ফাতে একটি হলো সুরায় ফাতেহা আর একটা হলো সুরায় বাকার শেষ দুই আয়াত সবহান তাহলে আল্লাহ নবী বিশেষভাবে বললেন যে এই দুই একটি সুরে ফাতেহা আর একটা হলো সুরায় বাকার শেষ দুই আয়াত এই দুটি এমন মূল্যবান জিনিস যেটা বিশেষভাবে আজকেই এটাকে নিয়ে ফেরেস্তে আসলো বিশেষ একটি দরজা দিয়ে দিয়ে দরজা আজকেই খোলা হলো এবং বলা হলো যে এই দুই সুরা এটাকে আলো এবং নূর বলা হয়েছে বলা হয়েছে। এরকম নূর ইতিপূর্বে অন্য কাউকে দেওয়া হয় নাই লহারফিম মিনহা ইল্লা ওছেন এই দুই সুরা সুরা এবং আয়াত সুরা বাকা শেষ আয়াত এখান থেকে কোনো ব্যক্তি একটি হরফ যদি পড়ে আল্লাহর কাছে কিছুকে চায় তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই দান করবেন রাহু মুসলিম মুসলিমের রেবায়ত তাহলে হাদিস থেকে আমরা সুরায় ফাতেহা এবং সুরায়ে বাকারার শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত আমরা জানতে পারলাম এবং এর পূর্বের যেটা আয়তাল কুরসির ফজিলত যে আয়তাল কুরসি প্রত্যেক সলাতের পরে পড়া নিয়ম প্রত্যেক নামাজের পর আয়তাল কুরসি পড়তে হবে এবং বিশেষ করে রাত্রে শোয়ার পূর্বে আয়তাল কুরসি পরে শুনে কি ফজিলত সেটা আমরা বিস্তারিতভাবে ইতিমধ্যে জেনেছি সুরায় ফতেহাকে বলা হয়েছে যে এটা রোগ মুক্ত সুরা এতে সুরা আলাপাক রোগ দূর করে দেন এ বিষয়ে একটি রেওয়ায়ত আছে সেটি হলোই যে মুসলমানদের একটি কাফেলা তারা জেহাদের জন্য বের হয়েছিল তো ফেরার পথে কোন একটি জায়গায় তারা অবস্থান করেছে কোন একটা বস্তির পাশে তো তারা যে বস্তিওয়ালাদেরকে প্রথম তাদের কাছে থাকতে বলেছিলো তাদের মেহমানদারি চেয়েছিলো তাদের খাওয়ার কিছু নাই তো তারা বস্তি বলার অস্বীকার করেছে তোদের কোনো মেহমানদারি করতে পারবো না তো তারা পাশেই কোথাও রাত্রি উদযাপন করছিল তো ওই রাত্রেই আল্লাহর কি মহিমা ওই রাত্রেই ওই বস্তির বা ওই গ্রামের ওই এলাকার যে সর্দার ছিল সর্দার সর্দারকে সাপে দংশন করেছে। সাপে কেটেছে বিষ নামাতে হবে বিশ লেগেছে কি করা যায় কোন কে পারবে তো কেউ বলেছে যে এখানে মদিনা থেকে কিছু লোক আসছে দেখেন তো ওদের মধ্যে কেউ আসে কিনা তো তাদেরকে যে বলেছে আপনারা আমার এদের সর্দারকে সাপে কেটেছে আপনারা কেউ যদি পারেন তাহলে একটু আমাদের সর্দারে বিষটা নামিয়ে দেন সে যে ওই সর্দারকে সুরা ফাতে ফোঁ দিয়েছে তার বিষ নেমে গেছে তো এখন সে যাওয়ার সময় শর্ত করেছে দেখো মেহমানদারি চেয়েছিলাম করোনাই বিষ নামিয়ে দেব শর্ত আসে আমাদের কিছু দিতে হবে আর বিনিময় ফেটে খুদা আছে বোঝেন নাই আমাদের কিছু দিতে হবে তো সর্দার খুশি হয়ে ৩০টি সাগল তাকে উপহার দিয়েছে কারণ সে তো মারাই গিয়েছিল বিষ যদি মাথায় উঠে যায় খালাস মরে যাবে তো সে এক নতুন জীবন পেলো সে খুশি হয়ে তাকে ৩০টি সাগল দিয়েছে সে যখন ওই ৩০টি ছাগল সহ নিয়ে যখন তার সাথীদের কাছে আসছে তখন প্রশ্ন আসলো ঠিক আছে এই যে শর্ত করে জিনিসটাতে নিলাম উপকার করে তো এটা কি খাওয়া যায় হবে কিনা তা কি জানি তো বলছেন তাহলে এই বিষয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে হবে ওনারা এসে নবী করিজ্ঞাস করলেন বলছেন তার যদি কিছু অংশ থাকে তাহলে আমাকেও দাও অর্থাৎ জায়স বিনিময় এ বিষয়ে কেউ যদি কারো উপকার করে তার বিনিময় যদি কেউ চায় প্রয়োজন মনে হয় তাহলে সেটা নেওয়া জায়েস এই হাদিস থেকে ওলামা এখান এটাও দলিল নিয়েছেন যে দিনের কাজ যেমন ইমামতি আছে মোয়াজিন আছে কোরআন যারা পড়ে পড়াই তারা যে টাকা নিতে পারবে সেটাও এই দলিত থেকে নেওয়া হয় যেহেতু আবু রাজি আল্লাহ তিনি বলেন রসুল হাসান বলেছেন কোনো ব্যক্তিরা যখন কোন বাড়িতে কোরআন পরার একত্রিত হয় আল্লাহর পক্ষ থেকে শাকিনাত নাজেল হয় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজেল হয় এবং ফেরেস্তারা তাদেরকে ঘেরাও করে নেয় আল্লাহ তারা তাদের সম্পর্কে ফেরেস সামনে আলোচনা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব আলমিন আমাদেরকে আমাদের সকলকে কোরআন পড়া এবং কোরআন মোতাবেক আমল করে কোরআনের সব ধরনের ফজিলত অর্জন করা তরফি দান করুন ওয়াকুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রব আলমিন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 प्रिठी भी ते ए और थेर शाठीक ब्याबुहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिदन पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबल अन्याथिया योमुल्ला बैउन फीहिवला खुल्पुल्पुल्पुल्पुल्पुल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 যা সন্তুষ্ট করবে আল্লাহ পিসে থাকুন আপনার জাকায় অর্থ পাঠাতে পারেন আইআর বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাঙ্ক জি বি বা এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার চার এক শর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহ নির্দেশ যে ঘটনা অত্যন্ত ইমানীমদুল্লাহ কাজী মুহদ ইব্রাহিম আর উপস্থাপনায় আল্লা দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন এর কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়